যদি কেউ অবৈধভাবে ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করে এবং উপার্জিত অর্থ থেকে আবাদত করে তাহলে কি তার কোনো আবাদতে কবল হবে না যদিও সে পারিশ্রমিকের মাধ্যমে অর্থ পাচ্ছে ঘুষ দিয়ে যে চাকরি গ্রহণ করা হয় অবশ্যই সেটার মাধ্যমে আরেকজনের প্রতি জুলুম করা হয় मैंने वैध भाव जो चा पवार कथा छि घुष दिए ताके ना दिए हम नी नहीं निल गुष्टा तो देा है যে যাতে যে বৈধ পাওয়ার কথা সে পাইলো না আমাকে দেওয়া হইল তাহলে এই চাকরি তার জন্য বৈধ না পতো হইলো যে আমি কারোর প্রতি জুলুম করতেছি না মানে কারো হক নষ্ট হচ্ছে না সব লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা আমি এক নম্বরে আমার চাকরি হওয়ার কথা কিন্তু কিছু কুকুর সামনে দাঁড়াই রেছে হাডি দিতে হবে রাস্তা একটা কুকুর দাঁড়াড়িছে আমার সামনে দিয়ে যে আমাকে মসজিদে যাইতে দিচ্ছে না ঘেউ ঘেউ করতেছে তখন ওই কুকুরটাকে একটা হাড্ডি দিয়ে দিলে কিছু একটা দিয়ে দিলে কুকুরটা নিয়ে দৌড় দিল আমি জামাতে যাই নামাজ পড়লাম তাহলে আমার জামাতে নামাজও হইলো আর কুকুরটাও সরে গেল জুলুম না কিন্তু কুকুর আমার সামনে দাঁড়া দিচ্ছে আমাকে আমার জায়গায় বসতে দিচ্ছে না তখন এই কুকুরকে হাঁটনি দেওয়ার মতো কিছু দিলে ওলামাইরম বলছেন এটা তার জন্য জুলুম হবে না এবং তার চাকরি বৈধ হবে